আসসালামিকা مَنْ يَهْدِهِ اللَّهُ فَلا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَطَبِيبَنَا وَمَحْبُوبَنَا وَمُرْشِدَنَا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤسرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء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 اللهم بارك على محمد, وعلى آل محمد كما ও على আলি وعلى آل বহী ইন্ন حميد مجيد بلغ বলা بكماله বিকমালি শফদি জমালি হসুন جميع ঔখ সালি সালো আলি ও আলি বলা গলা কমালি কশা বি জমি হাসনত জমি মেরে মসক হওয়া বনে মেরে মদফন দিয়ারে মদিনা বলা গল্লা কমালি কশ জমালি হসুন জমি ঔখ উদ্যোগে আয়োজিত মাহফিল মাহফিলের মহতরম সদর সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ আওয়ালাম সমে সমত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে মজরিসে কোরআনে করিমের মাহফিলে একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব জগতের রহমতের কান্ডারি মোহাম্মদ আরবি সকলের জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে পড়ে নেই সাল্ল আলহ্লাম আওয়াজ করে মহাব্বতের সাথে একবার পরে নেই সল্লাল যার আগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল মানুষের মুক্তির জন্য মানুষেরই হাতে তাইফের জমিনে জেনবি রক্ত ঝরাইছিলেন ওহদের মাঠে দান দান মোবারক করে দিয়েছিলেন ওম্মতের নাজাতের জন্য শেষ রাত্রির কান্নায় যারা হাজারিত আল্লাহর আর্শে আজিম দলত লক্ষাধিক মানব জাতির হৃদায়তের জন্য সবচেয়ে পাগলপাড়া রহমতের নবী বরকতের নবী দো জাহানের সর্দার নবী ইমাম্বিয়া নবী নবীলাম্বিয়া নবী শাহাফি উল নবীন রহমতল আলমিন নবী আপনার আমান নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন পাশাপাশি এই উম্মতের শ্রেষ্ঠ দল আনাম উম্মতের শ্রেষ্ঠ দল ওলামায়কেরামের মজরিসে আল্লাহ বহু মানুষ থেকে বাছুনি দিয়ে আমাদেরকে মজরিসের জন্য কবুল করছেন আল্লাহ তাল বিরাট বড় কৃপার মেহরবানি এই জন্যে আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান দিয়ে মহাব্বতের সাথে সকলে আরো একবার গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলতেছেন মজরিসটা কোরআনের মজরিস কোরআন মাহফিল ওলামা একরামের মাহফিল ওলামা একরামের আলোচনা যারা শুনতেছেন ওলামা একরামের সামনে যারা বসে আছেন আপনারা আলোকিত একটা জায়গায় বসে আছেন এমন আলো নিয়ে আপনারা বসে আছেন এই আলোগুলো যদি সাথে নিয়ে বেরো হয়ে যাওয়া যায় তাহলে এই আলোগুলোর আলো আল্লাহর দ্বারা পর্যন্ত চলে যাওয়া যায় এবং এই আলোর দ্বারা আল্লাহ তাল্লাহকে দেখা যায় দুনিয়া পুরাটাই অন্ধকার দুনিয়া পুরাটাই অন্ধকার আমি মাহফিলে আসার পরে আমার পোস্টার দেখলাম आलोच्य विषय दुनिया आखिरतुकन लेनेजर दुनिया आखिरत दुनिया आखिरत सम्पर्के आलोचना दुनियाते दुनिया पूरा टाइम अंधकार মুফাসিনে কিরাম বলেছেন মানুষ অন্ধকার কুয়ার মধ্যে ঝুলন্ত আছে এবার আল্লাহ আখেরা তার জান্নাত পর্যন্ত পৌঁছার রসি হল কোরআন যদি একটা বান্দা আল্লাহর কাছে যেতে চায় তাহলে এই রশিদে হাত দিয়া টেনে টেনে আল্লাহ এবং এটা আলো হাসান বশ্রী শ্রেষ্ঠ একজন বুজুগ ছিলেন তাসাউফের সনদ বর্ণনা করলে সকলের শেষে যে নামটা আছে হাসান বশ্রী রহমতুল্লাহ আলাহাসান বশ্রী রহমতুল্লাহ আলহ এর শেখ ছিলেন হজরত আলী রাজি আল্লাহ এবং হজরত আলীর পরে নবীল জন্ম হয়েছিল হজরত উমরে ফারুক রাজি আল্লাহ খলিফাতুল মুসলিম হজরত উমর রাজি সকলে পড়েন রাজি আল্লাহ हजरत उमर जुगे के हजरत कोले से जन्म जन्मतिकारत उमर खेजुर आंस कि आंस मधु ना किस आनी नहीं किसु नहीं दिमो मुखे आगतुक हुजर আমিরুল মিন আপনার মুখের লালাটাই খাওয়াই দেন প্রথম খাওয়ার নিজের মুখের লালা দিলেন প্রথম খাওয়ান খাবার আমিরুল মুখের লালা হজরতাল্লাহ আনহুর জিব্বার লালা জিব্বাটা তো আল্লাহর কাছে অনেক দামি এই লালা যে প্রথম খাইলো সেও তো দামি জীবনের প্রথম খাবার যারা মুখের লালা হইল কারণ হজরত জিব্বাটা মেজাজ ওয়াহির জিব্বা এই জিব্বা দিয়া যা বের হয় উমরের জিব্বা দিয়া যা বের হয় আসমান থেকে তাই বের হয় এরকম একুশ জায়গায় ওরান শরীফের আয়াত নাজিল হয়েছে হজরত ওমর সম্পর্কে লৌকানা বাদী নবীল কানা অমর আল্লাহ রসুল বলেন আমার পরে আল্লাহ যদি কাউকে লালা প্রথম খাইলেন হাসান বসরি আগন্তক বলে হুজুর তাহানিক তো আপনি করাইলেন নামটাও আপনি রেখে দেন নামটাও আপনিই রেখে দেন বাচ্চার নাম এখনো রাখা হয়নি আপনি নামকরণ করেন নাম রাখেন হাজর বললেন তার চেহারাটা তো খুব সুন্দর তাই তার নাম হাসান রাখো তোলেন তো তকবীর দেন না রে তকবীরে সিলেটের আওয়াজে দেন না এতো আমাকে ও ডাকার আওয়াজে দিচ্ছে তকবীর আওয়াজ নেই জোরে তো হাত তোলেন শক্তি হয়েছে হয়েছে মার্শাল এই তো পারেন আলহামদুলিল্লাহ এই যেমন হাত তুলছিলেন সবাই এইদিকেই থাইকেন আদব আছে না বল একটা এটার লতলা করবে এটার একটা আদব আছে বেআবী করলে লাল কার্ড মাহফিলের আদব নেই মাহফিলের আদব আছে আমাদের বাপ দাদাদের কিছু মালফুজ বলি একটা মালফুজ আমাদের এক বাবাই বলে আপনার আমার বাপ যারা জান্নাতি তারা বলতেছে বলতে যারা পিছনে চলে গেছে আল্লাহ তারা বলে বা আদব বা নসিব বে আদব বে নাসিব মানে যারা আদব হয় তারা নসিবালা হয় যাদের আদব থাকে না নাসিব খারাপ হয় এই আদব হইলো সবকিছুর আদব কারি মের মজরিসের মহাব্বত নিয়ে বসা ওঠা বসে না করা আগ্রহ নিয়ে বসে থাকা গুরুত্ব সহকারে কথা শোনা আদব আপনারা ভাবতেছেন হুজুর আপনি খুব বড় মূল বিষ নাকি আপনার সাথে আদবের সামনে আদবের সাথে আপনার সামনে বসে থাকতেই আমি মৌলবি বড় না কিন্তু এই চেয়ারগুলো বড়দের চেয়ার এটা শেখে কাতিয়া রহমতুল্লাহ চেয়ার এই চেয়ার নুরুদ্দিন গৌহরপুরি রহমতুল্লাহ চেয়ার এই চেয়ার হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলহের চেয়ার এই চেয়ার আলী থানবী রহমতুল্লাহ আলহের চেয়ার এই চেয়ার মেয়াজ নুর মোহাম্মদ ঝঞ্ঝে নবীর আলীর চেয়ার মোহাম্মদ মালিকের চেয়ার গুলো দাম আছে না আমাদের মুরব্বীরা মাঝে মধ্যে নিজের বড় চেয়ার টাই ছোটদেরকে বসায় এটাও মুরব্বীদের একটা সোনার নবীজি মাঝে মধ্যে নিজের মিম্বরে সাহাবিকে দাঁড় করাই দিয়ে বলতেন যে ওয়াজ করত এই জন্য আলোচনা নসিহত ওয়াজ নসিহতিরের আলোচনা দিনই আলোচনা ছোটও করতে পারে কিন্তু যে করতেছে তার কথা না কোন জায়গায় দাঁড়ায় বলতেছে কোন জায়গায় বসে বলতেছে এটা খেয়াল করতে হবে কি বলতেছে এটা খেয়াল করতে হবে তাহলে আদৌ বাড়লে আল্লা তালা আমাদেরকে আদব দান করুক আমারও দান করুক আপনাদেরকেও দান করুক সকলে বলেন আমিনু হাসানুল ওয়াজি তার চেহারাটা সুন্দর নামটা হাসান রেখে ফেল বসরায় থাকে এবার হাসান বসরে এরকম একজন বুজুর্গ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আর সে আজিম দেখত কানে এরকম পাওয়ার ছিল আল্লা ডাকলে আল্লাহ হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনত দিয়ে দিত না জান্নাতের সার্টিফিকেট দিয়ে আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয় এত সবার চোখ এক সবার হাত এক সবাই পা একদার সরাই ফাল চোখের পাওয়ার বাইরে গেছে বসে রাত এসে গেছে আবার অমন চোখের পাওয়ার বেশি চোখ দিয়ে জমিনে বৈশা আসমানের দিকে তাকাইলে আকাশের সব দরওয়াজা গুলো একটা একটা করে খুলে যায় সব দেখা যায় এরকম তো এটা যারা অগ্নি পূজক তারাও বিশ্বাস করতো যে হাসান বশ্রীর কলমেও হাতে অনেক পাওয়ার ছিল হাজরত হাসান বস্রী তাকে দাওয়াত ইসলাম দিলেন কালেমা পরও মুসলমান হয়ে যাও সামন বলে কি লাভ দুনিয়া অস্থায়ী আখেরাত স্থায়ী যদিও দুনিয়া হাজির আখ রাত অনুপস্থিত দুনিয়ার সামনে আছে আখরাত গোপন আছে যদি কালে মাটা মুসলমান হয়ে যাও অস্থায়ী জগৎ নয় আল্লাহ এ জগতে তুমি যত অপরাধ করেছো এক নাম্বার সব মাফ করে দিবি আল ইসলাম কিছু যা গুণা করছো ইসলাম সব গুনা ঢাইকা দিবে এক নম্বর দ্বিতীয় নাম্বার কালেমাপুরে মুসলমান্নাতের মালিক আল্লাহ তোমাকে বানাই দিবে মুসলমান মুখে হবে না এটা লেখা দেন কাগজে লেখা দেন ষ কালেমা পড়লে জান্ন জাননাতে যাইবার না লেখা দিয়ে দিলাম অগ্নি পুজো এই কাগজটা নিয়া পয়রা এবার বলতেছে ও হাসান এই কাগজটা আমি আপনার কাছে আমানত রাখলাম হাসান আমি যদি মরে যাই আমি মরে গেলে আপনার কাছে আমার দাবি গো হাসান যেই সনদ আপনি লিখে দিয়েছেন যে এখন আমি কালেমা কালিমাপুরে মুসলমান হয়ে গেলাম ইসলাম গ্রহণ করলাম দুনিয়া বাদ দিলাম চাই। কাগজটা আপনার কাছে আমানত রাখলাম আমি মরে গেলে আপনি আমার গোসল নিজের হাতে দিবেন আমি মরে গেলে আপনি আমার জানাজানা নামাজের ইমাম ভয়ান নামাজ পড়াইবেন আমি মরে গেলে আমার লেখা লের একটা সনদ আমাকে দিয়েছেন এই কাগজের নিজের হাতে আপনি আমার কাফনের কাপড়ের ভেতরে দিয়ে দিবেন সবাই চলে আসবেন কাগজটা আমার সাথী হবে আখেরাতের সাথে কাগজটা আমার আখেরের সাথে কাগজ এই কাগজটা মিজানের পালার সামনে দেখাব আল্লাহর বিচারের দিনে আমি দেখাবো আল্লাহ দেখো হাসান বস্রী কিন্তু আমাকে জান্নাতের সনদ দিয়েছে ও মালিক দাও তুমি আমার মাপুরা দাও হাসান বশ্রী গো একটা আপনার জান্নাতে লেখা জাননাতে এই হাসান বশ্রী রহমতুল্লাহ আলহি বলেন দুনিয়া যেটা নগদ তোমরা দেখতে পাইতেছ আলাল হাসান দুনিয়া যেটা তোমরা নগদ দেখতে পাইতেছো। এই নগদ দুনিয়া আসলে পুরাটা অন্ধকার হাসান বস্রী বলে জুলমাতুন হাসান বলে পুরাটাই হলো অন্ধকার হ্যাঁ দুনিয়ার মধ্যে কিছু আলোকিত জায়গা আছে দুনিয়ার মধ্যে কিছু আলো আছে যে আলো দিয়া জন্নার দেখা যায় কেস আলো আসে আলোর দ্বারায় দেখা যায় ওই আলো গুলা পাইবা কোথায় জানো গোটা দুনিয়া হলো অন্ধকার ওই আলোকিত জায়গা গুলো হলো মাজালে শুল্লামা মাজ কর কোরআনের মজলিস ওলামাদের মজলিশ গুলো হলো আলোকিত মজলিস ওলামাদের অন্ধকার যারা থেকে ওলামত পর্যন্ত আলো নিতে পারবে তারাই নবীদের কাছে যে আলো ছিল ওই আলোর মালিক হবে কারণ বিশ্ব পয়াগম্বরের মাধ্যমে এ আলোর নবুয়ের এই আলো শেষ হয়ে গেছে যারা গ্রহণ করতে পারবে আসলে দুনিয়া পুরাটা অন্ধকার দুনিয়া খের তামাশা যা সব অস্থায়ী বস্তু তো আসলে ইনসানের ইনসানকে বলতেছে তোমরা দুনিয়াকে আখেরাতের উপরে প্রাধান্য প্রদান করো সুরায় আলার শেষ ভাগের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছে এই আয়াতগুলোকে সামনে করেই কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা আল্লাহ বলতেছেন বলতেছেন মানুষকে মানুষ তোমরা কিন্তু দুনিয়াকে আখরাতের উপরে প্রাধান্য দিয়ে থাকো তার মানে আসলে কিন্তু আখরাত দামি নয় এরকম ভাব নাকি না দামি হলো আখরাত অস্থায়ী কম দামি হলো দুনিয়া দুনিয়া ইনসান ভাবে দুনিয়ার প্রতি মাইল বেশি হয় কারণ কি দুনিয়াটা হলো নগ আর আখ হলো বাকি মানুষ নগদে বিশ্বাসী তাই দুনিয়ার প্রেমে পড়া যায় আর যারা আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা তারা নগদে বিশ্বাসী নয় তারা আল্লাহরের জান্নাতে বিশ্বাসী আল্লাহ বিশ্বাসীরা দুইটা ভাগ জন্মের মাধ্যমে দুনিয়ায় আগমন মৃত্যুর মাধ্যমে আখেরাতে গমন জন্ম দিয়ে অস্থায়ী দুনিয়া এসেছি মৃত্যুর মাধ্যমে আখরাতের দরওয়াজা খুলবে আল্লাহ টোটালি জগত বানাইছেন তিনটা তিনটা জগত কয়টা জগত একটা জগৎ বানাইছেন তার নাম দুনিয়া আর আখরাতের মধ্যে দুইটা ভাগ বানাইছেন জান্নাত তার জাহান্ন নাম আলাদা জগত दुनिया बनाई जगत जगत बनाई जाना जगत बनाई जन्म दुनिया हल दुनिया टा के अल्लाह तला नगदे सूंदर सजाई मानसर का सकल नगद नगद नियम हाजिर कर तब नियमत सब अवस्थायी स्थायी सुख दुख दिए कान दुनिया जगत आल्लाजाइन जगत हलो जान जर शुद्ध आनंद हासि स्थायी आनंद द्वारा जगत हलो जहां स्थायी दुख जंत्र जहां मध्य अशांति व्यतिरिक्न किस नई जाना भेतरे अशांति नामक शांति शांति दजाई আখিরাতে এ দুই দরজা দিয়ে দিছেন আর দুনিয়াটাকে সুখ দুঃখ দিয়া সাজা দিছেন কভি সুখ হুখ হা নাম দুনিয়া হভি সুখ হভি দুঃখ হই কাম দুনিয়া হভি কে क्या ক্যা হিস দুনিয়া বদলতি হ अभी क्या था अभी क्या है है। यही दुनिया बदलती हैद कई हमारे आनंद तय अब पर खबर पाइल तरह मारा गप मारा गई व्यवसाय अनेक लाभवान हासलो এমন একটা জগতের নাম হলো দুনিয়া এই দুনিয়া মানুষকে আল্লাহ দিয়েছেন আখরাতের জান্নাতের মালিক হওয়ার জন্য বান্দারে দুনিয়ার মধ্যে নাকি আমি আল্লাহর মোহাবত বেশি যদি তুমি দুনিয়ার নগদ পাইয়া আমি আল্লাহকে তুমি ভুলে যাও তাহলে আখরাতে তোমার জন্য আমি জাহান্নাম খুলব আর যদি অস্থায়ী দুনিয়া পায়া দুনিয়ার দিকে না তাকায়া যদি আমার দিকে তাকায় থাকতে পারো দুনিয়াকে কলবের মধ্যে না মনে রাখবা আমি মালিক তোমার সাথে থাকার জন্য একটা সুখের জায়গা বানাইছি এমন দুনিয়ার গোটা দুনিয়া দিয়াও জান্নাত নামক যে দামি জায়গা বানাইছি তার এক বিঘদ জমিন খরিদ করা সম্ভব নয় ওই জান্নাত তোমার আমার সাক্ষাতের জন্য বানানো হয়েছে বান্ধা তুমি দুনিয়া ত্যাগী হইলে আমি আল্লাহ দিয়ে পুরস্কার দিয়া। আমি আল্লাহ জান্নাতে তোমার সাথে হয়ে যাবো দুনিয়া ত্যাগ করবে এখন কথা হইল সহজ কথা দুনিয়া আসমান জমিনের মাঝখানে নগদ নেওয়া মত এটা দুনিয়া যা কিছু ঘটতেছে চোখের সামনে এগুলো দুনিয়া আর গোপন আছে আর ত্যাগ করলো তারা যারা তারা জান্নাত হারায় ফেললো দুনিয়ায় আগমন সবার এক কিন্তু আখেরাতে আগমন দুই দুনিয়া আগমন করার সময় সবাই এক जन्म ग्रहण कर मार पैर रक्तमाखा जन्म ग्रहण कर आवाज़ दे सकले जत मानुष दुनिया आसलो रक्तमाखा अवस्था आयसा कान्नार आवाज दिल आगमन सकल मायर पेटे दस मास दस दिन अथवा कम बजलो अल्लाह क्या राखलोल जगत आल्ला नामक जगत बनाई अस्थायी जगत आलमी आरवारेटे ढुकैया आलदा जगते रखसाय जगत जन्मे मध्यम दुनिया जगत स्थायी राष्ट्रीय मूल्यायन आगे टारे मूल्यायन मानसर दोष आल्लाजे बोल कैरू अब क আখেরাত হলো ভালো আখেরাত হলো স্থায়ী যদি এই স্থায়ী জগতের মালিক কেউ হইতে পারে দুনিয়ার হায়াতে তাইলে আখেরাতের দিকে তার আগমন হবে একরকম গমন হবে একরকম আর যদি আখেরাতে আসল দামি ঠিকানার মালিক না হয় তাইলে মৃত্যুর দরওয়াজা দিয়া আখেরাতে আগমন হবে তার আর রকম দুনিয়া আসছে হালত এক কিন্তু আখরাতের দিকে এবার আখরাতে যাবে কেউ হাসতে হাসতে যাবে কেউ কানতে কানতে যাবে আন্তদাত উন্মুকা বাকি হাওলকা মসরূরা মসরূরা নফসিকা ইজ নো বা মৌতিকা জাহিকা উ মসরূরা ফি অও মি মৌতিকা জাহিকা উম प्रथम कब केंदे छा तुम एका हेसे छो सीवन तुम कररणी हासिबे तुमी कदिबे भुवन ुक नई दुनिया नजर कर रही से जान मध्य एम जर दुनिया अवस्थान है एक कथा रही से दुनिया নজর সব সময় তাদের থাকবে বাকি জান্নাতটার দিকে যেটা গোপন যেটা নগদ না ওইটার দিকে দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার নগদ থাকার দিকে নজর নাই দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার নগদ ইজ্জতের দিকে পদের দিকে নজর নাই দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার সন্তানের লোভ নাই দুনিয়ার মাল সামানের লোভ নাই आखिर हाथ पवार मानसान लालन पालन करते आखिरत पवार आशा आलम बनाते सन्तान रे मुत्ता बनाते মাল কামাই করতেছে আখেরাত পাওয়ার আসায় মালের জাকাত দিতেছে মানুষগুলো যখন বিদায় নিবে ওই যে দুনিয়া আসার সময় যেমন কেঁদেছিল এবার আখরাতে যাওয়ার সময়ও কানতে থাকবে আর এমন আর এমন অভাগা ইনসান দুনিয়াতে থেকে বিদায়ের আনন্দে আসমান জমিন সব হাসতে থাকবে ভালোই হয়েছে এই কম বস্ত চলে গেছে দুনিয়ায় তখন হাসতে থাকবে কারণ হলো আছে তারা করে আর করে তার একে দুনিয়া মানুষের জন্য দুনিয়ার গাছে দোয়া করে দুনিয়ার মাটিতে দোয়া করে গাছেওয়াল্লা ডেকে ডেকে করে আল্লাহ এ লোকটা তো দুনিয়া দুনিয়া আমার ছায়া কি তোমার নাম যাবে এমন একটা বান্দা বসায় দিতে পারো না দুনিয়া ত্যা আখের ধরছে তার জন্য দুনিয়ায় দোয়া করে আর আখ ছাইরা কম দামি দুনিয়া ধরছে কম দামি দুনিয়ায় ওর উপরে দুনিয়া ওর উপরে করে। এখন জায়গায় আসেন কারা দুনিয়া ত্যাগী আর কারা দুনিয়াওয়ালা কারা দুনিয়া দার আর কারা দুনিয়া ত্যাগী এই দুনিয়া ত্যাগী কারা এর আলোচনা খুব শর্টখাট করে আল্লাহ করেছেন শুধু কুরান শরীফে করেন শুধু আসমানি কেন যারা এই এই কাজ করবে তারা সফল কাম তারা দুনিয়া থেকে সুরায় আহার শেষ ভাগ থেকে আপনাদের সামনে তেলা আওয়াত করেছি মুরব্বীরা বসে রয়েছেন মুরব্বীদের সামনে সির করার মতো যোগ্যতা তারা কপাল পুরা এই জন্য আমাদের বুজুর্গদের তাহাজতের নামাজের মোনাজাত বাবা তাহাজ নামাজের সময় মোড় বীরাল্লার কাছে দুইটা হাত তুলে কান্দে আর বলি ছা কর গে রুসে দিল কো তু আপনা খাশ কর کو ছ গে রুসে দিল কো তু আপনা খাশ কর হমকো ও তু ফজলে খাশ কো হম সব এলেমের মালিক হলে দুনিয়া ত্যাগি হয় না বহু আলেম আুনিয়া দার কোরআন শরীফে যাদের ঘটনা আল্লাহ বর্ণনা করছে জায়গায় জাগায় কোরআন শরীফ আল্লাহ কিছু দুনিয়া দার ঘটনাও বর্ণনা করেছে যারা পরেও নাই মূসার বিরুদ্ধে বদ্ধ করছে দুনিয়া পাইতে যায়। আর দুনিয়া কারা যারা দুনিয়ার সাথে কমপ্লিট সম্পর্ক নাই یہیس جکارکل نبی قبر زندا তারা তাদের কবরে নামাজ পড়ে ছাত্র একজন তাকাইছে আবার ছাত্র বলে হুজুর বললেন না তো আসলে কি নবিরা কবরে জিন্দা নাকি আবার হজরত জাকারিয়া হাদিস তেলাওয়াত করেছে রজা থারের দিকে ফিরা তাকাইছে ওকে আহের মধ্যে লেখা হয় যে ছাত্র প্রশ্ন করেছে তার মোরা তার চোখের সামনে আল্লাহারক দেখা গেছে এই রহমাতুল্লাহ উনি বলেন যারা সত্যিকারের দুনিয়া ত্যাগি তারাই হল ওর নবী কারণ নবীরা দুনিয়া ত্যাগি জরা দু তাই যারা ই মালিক হয়েছে কিন্তু দুনিয়া সবতে পারে নাই ওর হইতে পারে নইনি বোলেন খুদা আতি হিনকো দেখ নূর কে পুতলে খুদা আতি হিনকো দেখ নূর কে পুতলে নব কেস হই হিল রহমানী জিনকে সজিলত नाज करती है হবাদত কি दुनिया হসলমানি রহ दुनिया পে लेकिन बिल्कुल इस दुनिया से দুনিয়া हो বেতক दुनिया দুনিয়া लेकिन বসিয়া ছে বেত হরিয়া পে হারগজ না কপুর পানি ফিরে দরিয়া পে হরগজ না পানি বেড়া তো দু রকম থাকে যে সাগরের উপর দিয়ে হাইটে যাইতেছে পায়ের পাতায় যেমন পানি লাগে না দুনিয়া ত্যাগি কারা যারা দুনিয়া সাইরা দিছে একেবারে দিচ্ছে আর যারা দুনিয়া সারছে আখেরাত তাদের কাছে এসে গেছে আর যারা দুনিয়া ধরছে আখারাত তাদের কাছ থেকে চলে গেছে জান্ন হাত ছাড়া হয়ে গেছে আল্লাহ কয় যারা দুনিয়া ছেড়ে দিছে এটা কাদের মধ্যে আছে গুণগুলা আল্লাহ বলে সফলতো তারা যাদের মধ্যে এ তিনটা গুণ পাওয়া গেছে এরা আসলে দুনিয়া ত্যাগী তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া গেছে তারা দুনিয়া ত্যাগে তারা আসলে আখেরা ধরেছে এক নাম্বার দুনিয়া ছাই সফল কাম হয়ে গেছে গাওরা যারা শুদ্ধি করেছে যারা আত্মার পবিত্রতা আনায়ন করেছে যারা মালকে পাক সাফ করে ঘরে রেখেছে জাকাত বাই করে দিয়া পাক মাল মালতা রেখেছে एक नम्बर आत्मशुद्धि दुनिया त्याग कर मुसलमाना आत्मशुद्धिरा दुनिया स्वप्न देखे আত্মশুদ্ধির নামে দুনিযার স্বপ্ন দেখে তারা দুনিয়া নিতে নিতেছে ইহুদি খ্রিস্টান দালালদের টাকাও তাদের কাছে চলে আসতেছে আত্মশুদ্ধি শুদ্ধির নামে আত্মশুদ্ধি কারে কয়েমিয়া আত্মশুদ্ধি বুঝি খানকা এক মিনার টানায় গেট বানাইলে আত্মশুদ্ধি হয়ে জায়গা গরু দেবো বললেশুদ্ধির জন্য আলাদা কিছু বিষয় লাগে শুদ্ধি আত্মশুদ্ধি আনার জন্য এক নম্বর শর্ত আত্মশুদ্ধি আনার জন্য এক নম্বর শর্ত কয় কাদের মধ্যে আত্মশুদ্ধি আছে তো হজরত খান তার উত্তর দিয়েছেন কয়েক যাদের ভিতরে সন্নত আছে তাদের মধ্যে আত্মশুদ্ধি আছে আত্মশুদ্ধি কোন জিনিসের নাম কয়ে আত্মশুদ্ধি হলো আখ নাম কয়ে আখ আবার কোন জিনিসের নাম কয়ে আখ হলো সন্ন্যতের নাম একটার সাথে আর আত্মসুদ্ধি কিসের নাম আত্মসুদ্ধি আখলাক এর নাম আখলাক কোন আখলাক ও আত্মসুদ্ধি বাবা ইন্নাকাল আলা খুলো কিন আজিম যেটা ওইটা আত্মশুদ্ধি আর ওই আখলা আবার কোনটা আখলাখ হলো প্যারা নবীর নাম এরানব্বী সন্ন্যদ যাদের মধ্যে আছে তাদের মধ্যে আখলাখ আছে আর আখলা যাদের মধ্যে আছে তাদের মধ্যে আত্মসুদ্ধি আছে তারা আত্মসুদ্ধি করেছে তারা ত্যাগী হয়ে গেছে জান্নাতি সালে খাতায় উঠায় রাখছে রসুল আল্লাহ তালা আখলা হলুকে আজিম দান করেছিলেন দেবানরা খুল আজিম পারে। এরা এরাই আত্মশুদ্ধিওয়ালা এরা দুনিয়া থেকে কারণ একটা হলো হাসান আর একটা করিম আখলা কে করিমা আখলা কে আজিমা হাসান কাকে বলা হয় হইলো একটা দিলে মানে এখন অনেকে বলে যারা রাজনীতি করে আওয়াজ শুনতেছে মাইকের এরা মনে করতেছে তাই তো আমরা হাসানের ভিতরেই আছি কেমনে বিএমপি একটারে মারলে আমরা আওয়ামী আমরা আর মারে হালাই একটার বদলে একটা দি। হেরা একজনের দিলে আমরা আরেকজনের সমান সমান এই হাসান ওই হাসান আর একটা হলো করিম কারিমা কয়টা কোনটা কয়ে আঘাত কাউকে আঘাত করলে পরে আঘাতের বদলা আঘাত দেয় না থাকে। আখলা কে আজিমা কয়টা কোনটা কয়েটা হলো আঘাত দিলে পরে কিছু তো বলেই না উল্টা যে আঘাত দেয় তার উপকার করে উল্টা যে এরকমাত্ম শুদ্ধি বলা যে এর মধ্যে আখলা আজিমা আল্লা দান করেছেন কেউ আঘাত করলে পাল্টা আঘাত তো নাই চুপ থাকা নাই বরং তার উপকার করতে থাকে কেউ কাটা বিষাইতেছে রাস্তার মধ্যে আল্লাহর রসুল একদিন সকাল বেলায় কাটা নাই তো তার জন্য খবর নেওয়ার জন্য করতে চলে গেছে। পাথর মেরেছে জন্য দোয়া করতেছে আল্লাহ বুঝে নাই ওগরে তুমি মাফ করে দাও একজনে জুলুম করে রসুল তাকে এসান করে কয় এমন যেটা আখলাকে আখলাকটার নাম হলো আখ্লাহ আজিমা আমাদের এক মুরব্বী খুব সুন্দর করে বোঝাইছেন বুঝবা কয় তাহলে দেখো ওই গ্রামে যাইবা দেখবো যে তিন মোড়ে তিন বুজুর্গ তোরমুজ গেছে কি করবা কয় যায় সে দিবা একটা করে ঘুষি দিবা তিনে ঘুষিয়েছে ঘুষি দিচ্ছে মনে হয় দ্বিতীয় জন একটা গুশি দিছে আঙ্গুল এনে দেয় নাই তো কিছু বলে নাই তৃতীয় জন রে একটা ঘুষি দিছে শাহকে কইছে ওস্তা রে দিতে প্রথমকার দিছি সে আমার আঙ্গুল টেনে দিছে দ্বিতীয়টায় কিছু কয় না তৃতীয়টাই তো আমি যেভাবে দিছি ওইভাবে আমার একটা দিছে তাই ওইটা উনিও বুজুর গেল আর যে সাথে দুনিয়ার সাথে এই জিনিসগুলা বুঝেই না আমাদের এক মুরব্বী বলে এই আখলা যদি কেউ দেখবার চাও তাহলে উলামায় দেহমন থাকায় দেখো छोट छोट बच्चा क्या राजा का कुरान शरीफ पढ़े कह जंगी बोम कहना के मौल गए गाए तक्त आई रक्त बदर रक्त सम्पर्क रक्त ओहधर रक्त सम्पर्क रक्तुद्धर मैदान सह रक्त दिए কসম এরা যদি তোমাগর রক্তের মতো রক্ত আলাপ হইতো তাহলে যে জিব্বাটার দিয়ে গালি দাও তোমাদের ওই জিব্বাটার টান দিয়ে সিরা ফেলায় দিত রক্তের সাথে সম্পর্ক এদের গায়ে আজিম আছে এ কারণে তারা কিছু বলে না দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই कार्लार का का का का साथ मिया तुम जो दुनिया त्याग होते चाहो जान दरबार चाहो এই মানুষ গুলার আখ লাগলো এই জন্য রসুল হাদিস আর কেউ আসবে না তোমরা যদি এবার দুনিয়া সারবার চাও আখেরাতা এবার চাও তাইলে আল্লাহ কোরআনেও বলছে ইন্নামাখ সাহিনে হিল ওলামা আলিম সমাজরা আমার করে তারা দুনিয়া ত্যাগী তারা দুনিয়া সারসে ধরছে তোমাদের জন্য আলেমদের মজলিশ জরুরি কারণ আলেমদের মজলিশ আল্লাহ তালার সম্পর্ক তোমার সাথে হবে আল্লাহ হবে এখান থেকে আল্লাহ পাওয়ার আলো পাওয়া যাবে কারণ উলামায়ে আছেন। তারা দুনিয়া আপনার আমার দুনিয়া ত্যাগী হওয়া দরকার এক কথাই ভালো দুনিয়া খেল খেলতামাশা এটার সাথে সম্পর্ক না সম্পর্ক হওয়া দরকার আল্লাহর সাথে সম্পর্ক হওয়া দরকার আখেরাতের সাথে আর এই আখ সাথে সম্পর্ক করার জন্য কেরামের সহবত দরকার হকানি পীর বুজুগের সহবত দরকার আরো দুইটা জিনিস লাগবে কয়ে জামাজ পড়া লাগবে কয় আত্মশুদ্ধি। আবার জি আবার নামাজ লাগবে ইবনে মাস সৌদ রাজিয়াল্লাহ এক তিনি বলেন আল্লাহ আল্লাহাল জিকিরের কথা বলেছে আল্লাহ নামাজের কথা বলেছে তার মানে লাগবে লাগবে পবিত্রতা জিকিরের মধ্যে সবচেয়েতে আল্লাহর কাছে মধ্যে আল্লাহর সবচেয়েতে পছন্দের এবাদত হলো আল্লাহর নামের জিকির এজন্য জিকিরের কথা বইলা রসুলের তাম সন্নতের কথা বলে দিছে আর এবাদতের মধ্যে ফারায়েজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়েতে পছন্দের হলো নামাজের থেকে মুক্তা আল্লাহ সাথে যারা কলবকে জোড়ায় রাখে তারা হলো দুনিয়া ত্যাগী তারা হলো জান্নাতি বান্দা জোরে আওয়াজ করা टीभेशन साथ नाच गिर बालई तलाश करा बंदी जीवन सामाजिक जीवन बर्बाद कर फल एर पर जो किसान बोला हुजुर छुबिगिर दाओ तो दुनियादार ना इमान को ठीक दुनियादार ना ইমান ঠিক আছে মইরা ময়রা বোঝা যাইব ইমান ঠিক না ঠিক করতে হবে। যাইবের ভিতরে কিছু গুণ আত্মশুদ্ধি কিসের নাম থানবী রহমতুল্লা বলছেন কলবের ভিতরে কলবের টা পিয়ালার নাম এই পেয়ালার মধ্যে দশটা দোষ রাখা যায় এই পেয়ালার মধ্যে দশটা গুণ রাখা যায় वालाजबरता आनयन कर फेले कलबर भरे हिंसा रखा जाए कलबरे विद्वेष रखा जाए हिंसा विद्वेश পাপা গুনাহের মজা কলবে রাখা যায় কলবের মধ্যে আল্লাহর মহাব্বত রাখা যায় কলবের মধ্যে নবীর মহাব্বত রাখা যায় কলবের ভিতরে কারে খায়ের আগ্রহ রাখা রাখা যায় এবাদত রাখা যায় কলবের ভিতরে মুসলমান মুসলমান বায়ের মোহাব্বত রাখা যায় আবার হাসাদ হিংসা কলবে বোপন করে রাখা যায় যাদের কলবগুলো হিংসা বিদ্বেষ দিয়ে ভরপুর আছে যাদের কলবগুলো পাপাচার দিয়ে ভরপুর আছে তাদের কলবের তহারার দরকার আর যাদের কলব আল্লাহ তাল মহাব্বত দিয়ে ভরে রাখছে রসুলের মহাব্বত দিয়ে ভরে রাখছে ভালো ভালো গুণ দ্বারা যাদের কলব ভরে রাখছে তারা আত্মশুদ্ধিওয়ালা দুনিয়ার সাথে তাদের কোনো তাল্লুক নাই তাদের তার লোক হলো দাবি করলে হবে না আল্লাহ বুঝা যাবে এবার ওদের যারা আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে আল্লাহর মোহাব্বতের হয় আল্লাহর মোহাব্বত জার দিলে আছে জিকির করা না যেমন বেলাল জিকির সারে না আর আমাদের মুসলমানদের মুখ দিয়ে নারায় না হয় ইসলাম জিন্দাবাদ বের হয় না দলের স্লোগান বাইর হয় নেতার স্লোগান বের হয় আল্লাহর নাম বের না কিরো মুহবাদ দলের উপরে আঘাত করলে তখন নেতার প্রেমে রোডে নাই যায় পর্দার উপরে আঘাত করে তখন নড়াচড়া করে না আল্লাহ বোরকা নিষেধ করে তখন নড়াচড়া করে না ফাউন্ডেশনের অনুষ্ঠানের মধ্যে নারী আর মহিলা দিয়া এলোমেলো কাণ্ড ঘটায় তখন কিন্তু আল্লাহর মোহব্বতের দাবি করে এইভাবে আল্লাহর এজাহত বুঝি গুনার দাঁড়ায় না আল্লাহর আশেখ যে দুনিয়ার কাজ করতে পারবে না ধরার জন্য মসজিদে যাবে গা কয় এটা কেমনে বুঝবে ওই যে দেখো আকাবের উলামায় দেহবন তাকায় দেখো হজরত রহমত সহকারে পরে মাহফিলা করতেছে আল্লাহর বান্দাদের সাথে মুসাভা করতেছে মসজিদে ঢুকতে ঢুকতে তকবির উল্লাগে গা নামাজ পড়েছে নামাজের পরে হজরত ইয়াকব না নতবি দারুল দেওবন্দের প্রথম শাইখুল হাদিসের নাম দারুল দেওবন্ধ মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস সাদরুল মুহাদিস আমি অসুখ হই নাই রে আমার চিন্তায় ধরছে কিসের চিন্তায় ধরেছে হুজুর কয় আমারে চিন্তায় ধরছে আজকে ৪০টা বছর হয় এমন পড়লাম যে নামাজের তোক ওলা নাই চল্লিশ বছরের তক উলার কোনো মূল্য আল্লাহর কাছে নিতে পারব না মাগরিবের আজানটা হইবার দাও আমার আল্লাহ আর কদমে দাঁড়াইবার দাও আমার মালিকের সামনে আমার দাঁড়াইতে দাও আমি যদি আবার তকবির সহকারে মা গরিবটা আদায় করতে পারি আল্লাহ আল্লাহর উলির কলবে আছে বাইতুল্লাহ মহব্বত আল্লাহর উলির কলবে দুনিয়া না আল্লাহর কলবে আছে রসুলের মহাব্বত মদিনা ও আল্লাহর হব্বে নবী মিনাল ইমান না কামিল ইমান তাকমিল ইমান তকমিল ইমান ইমানের তাকমিল পর্যন্ত কেউ যদি চায় হব নবী রসুলের মহাবত আল্লাহরুলির দিলে আসে রসুলের মোহাব্বত আল্লাহরুলি মুরিদ কে বলে যাবিনি হজ্জে বাই যাবিনি চল যাই জায়গা কয় খুচর ভালোইতে হয় कारण अल्लाह रलिखते चोर सामने गुणा आल्ला कारण मोहब्बत मुझे फिर कत मेरा फिर वो मक्का অলারু কোয়াকা আল্লাহ রি কে মুঝে ফিরক রাহ কর ফির ও মকা ইদ আবা তা হে ও পরতি হভি জনা মিনা কভি মানফা কো উমজ মা হে উমনওয়া ইদ আতা হজমা টা হে উমন টা হে কবি চকর কবি চকর লগানা হাজি সপর ও ধার ঝগড়া দেখনা কবা কো মুড় ও মঞ্জর টা হে ও চৌকট টা হে নিে শৌকে जब উঠতি নিগাহে সৌকে যাব উঠতি হেরাবুল বা জানেবা দেয় তাহে হাজির জাহাজ দেখো আল্লাহর কলমের ভিতরে হজের প্রেরণা যাচ্ছে তো মুর কয় কয়ে না হজে কয়ে না মানে হুজুর অবশ্যই যাবো তুমি না আমার দুনিয়া দার বলো আমার তো কত কিছু রায় খাইছি ওগুলো রায় খেয়েতে যাইতেছি তুমি কম্বলের না মেয়া তোমার তো ব্যানকারী আছে ওটার মায়া ছাড়তে পারো না রিক্সার মায়া ছাড়তে পারো না দশ টাকার মায়া ছাড়তে পারো না এক কোটি টাকার একজন ওয়ালির সামনের থেকে সুন্নত কোন কাজ তাকে দিয়ে করানো সম্ভব নয় কোনোদিন সম্ভব নয় এ হলো দুনিয়া সম্ভব নয় তুমি দাঁড়িয়ে দিলা দুনিয়ার সাধারণ একটু সুন্দর দাঁড়ির মধ্যে এটাকে না পাক ড্রেনের মধ্যে ফলায় দিলা আর আল্লাহর বলি যারা আসলে তার দুনিয়া তারা কেমন দেখো ওই যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলি ওই যে মুস্তি মাহমুদুল হাসান আরে কত নির্যাতন করেছে বুকের উপরে বালুর বস্তা দিয়ে রাখছে যেন আবার ওইটা আল্লাহর সামনে তারা নামাজ না পড়ে বালির বস্তা চাপা দিয়ে রাখছে ইংরেজরা জুলুম করে তাদের সাথে আল্লাহর রসুলের সাথে কি তার লগ্য দাড়ির মধ্যে যখন কেচিটা লাগাইতে গেছে হজরত মদানি কান্দা দিয়া কয়ে জালেম কোথাকার গোয়ালার মধ্যে সুরি বসা ও ব্যথা পাব না সালাম দিলে আওয়াজ আসছে আজকের হাজিরা হজ করে আসে হাজি সাহেব তার পরিবর্তন হয় না হাজি সাহেব তার আখলা পরিবর্তন হয় না কিন্তু আল্লাহর বলিদের কি হাল আজ হজ্জি বাইতুল্লাতে গেছে গেছে রসুলের মোহাব্বত লো আসালামী বলে ডাক দিছে রোজা আথার থেকে সালাম এজন্য কেউ যদি দুনিয়া ত্যাগি হইতে চায় আখ যদি কেউ ধরতে চায় তাহলে তাকে আত্মশুদ্ধি আত্মশুদ্ধিওয়ালা হইতে হবে আত্মশুদ্ধি মানে কলমের ভিতরে কিছু গুণ জায়গা দিতে হবে যে আল্লাহিরা আল্লাহর অলিরা যা জায়গা দিছে জিন্দগি তার ভিতরে আনতে হবে যাদের ভিতরে এগুলো এসে যাবে তারা দুনিয়াকে ছেড়েছে আখেরাত ধরেছে এরাই হলো আল্লাহ তালার জান্নাতি বান্দা আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার সাথে কতে তাল করে আখ সাথে সম্পর্ক করার তো অভিজ্ঞ দান করুক সন্ন্যতের সাথে সম্পর্ক এবাদত বন্দীগীর সাথে সম্পর্ক করার তো অভিজ্ঞ দান করুক সকলে আওয়াজ করে জোরে বলেন আমিন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন পা নামাজ সকলে পড়বো ইনশাল্লাহ ইনশাল জোরে আওয়াজ দিয়ে ইনশাল্লাহ পা নামাজ বা জামাত আদায় করবো ইনশাল্লাহ ছোট ছোট সন্নত গুলো না ইনশাআল্লাহ বড় সন্নত পারেন না তো ছোট সন্ন্যত ছোট সন্ন্যতের উপরে আমল করেন বড়টা পারেন না তো আমল করেন আমাদের এক বলতেছে যদি ঢুকতে না না যায় চায় ওরে মরবুমে তাও মসজিদে ঢোকার আগ্রহ তাই একজনে কয়েক হুজুর বাথরুমে আবার ঢুকান লাগেনি বাথরুমে তো পেটে ব্যথা এলে এমনি দৌড়ে ঢুকে কয় না ঢুকা ওরে ও যেন না ঢুকে ওকে ঢুকাবি বাথরুমে তার মানে ঢুকানো শিখা ওরে কি ফায় বাম্পায়ের দ্বারায় বাম্পায়ের দ্বারায় বাথরুমে ঢুকতে ঢুকতে বাম্পায়ের দ্বারাই যখন সন্ন্যতের আমল করবে তখন ওর ডাইনটা কান্নাকাটি করবে যে বলবে আল্লাহ একই দেহে দুইটা পাও একটা বুঝে আসে নাই বুঝবেন কেমনি এদিক সেদিক এদিক সেদিক আজ আজ ইনশাল্লাহ যে পানি আজ তেমন খাতাম মুশকিল যুবক ভাইরা যারা আছেন বাথরুমে ঢোকা শিখেন তো মসজিদে ঢোকা শিখতে পারবেন তা আমাদের মুরব্বীরা ছোট ছোট কথা বলে www